মানবতা সমাধান সালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরকতান সম্মানিত দর্শকবৃন্দ যারা দিনের প্রতি আওবান করে তারা সবসময় আল্লাহর কাছে প্রিয় এবং তারা ছিলেন নবী এবং রাসেল উত্তরসুরী এখনও আছেন বিশ্বের বিভিন্ন খানে তারা আল্লাহর প্রতি মানুষদেরকে দাওয়াত দিয়ে যাচ্ছেন বাংলা ভাষাভাষী দাওয়াত দানকারীদের মধ্যে দাঁড়িয়ে যাদেরকে বলি আমরা তাদের মধ্যে বিখ্যাত একজন স্কলার হচ্ছেন শেখ মাহমুদুল হাসান তিনি মিম্বর থেকে ব্যক্তিগত পর্যায়ে লিখনির মাধ্যমে আল্লাহর পথে দাওয়া দিয়ে যাচ্ছেন আপনার পূর্ববর্তী বিভিন্ন সেশনে পর্বে সে আলোচনা শুনেছেন আমরা আজও তাকে আহ্বান করেছি আমাদের স্টুডিওতে যাতে করে তিনি আমাদেরকে সেখানে দাওয়াতের কর্মকাণ্ড কীভাবে পর্যালোচনা করেন এবং কিভাবে সে দাওয়াতের পর্যালোচনা করতে শিক্ষা কীভাবে দেন এবং সেখানকার শিক্ষা ব্যবস্থা। তিনি যেখানে থাকেন সেখানে শিক্ষাব্যবস্থা কী সেখানে কীভাবে ইসলাম আছে কীরকমভাবে ইসলামকে প্রসার করা যায় সে আমরা শোনার জন্য তার কাছে আজকে জানতে চাইব সেজন্য তার কাছে আমরা ফিরে যাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মহতারা আমরা গত পর্বে জেনেছিলাম যে তখন ব্রিটেনের যে অন্য ধর্মাবলম্বী তারা ইসলাম দিকে ফিরে আসছে ইসলাম দিকে আসতেছে এবং তাদের যে আবেগটা আপনি আমাদের জানাচ্ছিলেন এবং আমরা অনেকেই আবেগ ধরে রাখতে পারছিলাম না যে এরকম আবেগ ইসলামে থাকা উচিত যেভাবে সাহবায় গ্রামের দল আলীম আজমাইন তাদের মধ্যে কেউ ইসলাম গ্রহণ করার পরে কোনোদিন তাদেরকে ইসলাম সরাতে পারেনি আর তাই আগুনে নিক্ষেপ করলেও তাদের সেটা বাদ যায়নি বেলালরা দিল ঘটনা আমরা জানি এরকম ইমানের যে চেতনা সেই চেতনা তাদের মধ্যে আসছে আপনি আমাদেরকে এভাবে আরও কিছু জানান আমাদের বিশেষ করে যারা এই বিষয়ে আরও জানা দরকার যে আমাদের ভাই যারা আমরা পিতা মুসলিম সেভাবে ইসলাম গ্রহণ করেছি অনেকেই আমাদের মধ্যে অনেক আবার ব্রিটেন বা বিভিন্ন আমেরিকায় যে আমাদের মধ্যে খুব খারাপ অবস্থার মধ্যে লিপ্ত হয়েছে আমরা শুনেছি তাদের জন্ম লাভ করে সে ইসলামের সন্ধান পেয়ে যাচ্ছে এবং ইসলামের জন্য হন্ হয়ে ঘুরে ইসলামকে আয়ত্ত করে মুসলমান হচ্ছে আবার অনেকে আছে জন্মগত মুসলমানের পরিবারে জন্ম লাভ করেও ইসলামের ছায়া পেও পায়নি ইসলামের হাতের মুঠে পেয়েও আবার সেটাকে হাত ছাড়া করে দিচ্ছে যেমন আল্লাহ নবীকে আল্লাহ উদ্দেশ্য করে বলছেন আপনার চা পর্যন্ত আপনি হেদায়ত করতে পারবেন না আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়ত করতে পারবেন না হেদায়ত আমি যাকে ইচ্ছা আল্লাহ যাকে ইচ্ছা তাকেই শুধু হেদায়ত করতে আমরা অনেক নতুন মুসলমান হতে দেখছি যেটার কথা আমরা আগের পর্বে দর্শকদেরকে বলেছি কিন্তু আবার বিপরীত পক্ষ আছে যারা ইসলাম পেয়েও তারা সেটার উপর পটল থাকতে পারছে না আমি আর একটা ঘটনা আপনাকে এখানে বলতে চেষ্টা করব। যে কিভাবে হেদায়ত মানুষ পায় তার একটা দৃষ্টান্ত একটা বই আমি লন্ডনে একটা লাইব্রেরিতে দেখলাম ইংলিশ বই বইটি লেখক দেখলাম খেথেরিন খেথরিন বালক একজন মহিলা তার বইটা শিরোনাম দেখে আমি একটু চিন্তিত হলাম যে ক্যাথরিন নাম দেখে মনে করলাম হয়তো খ্রিস্টান কিন্তু বইটির নাম হচ্ছে কোন চিন্তা করার ব্যাপারটা নিয়ে তখন আমি বইটা হাতে নিলাম বই নিয়ে আমি কিনে ফেললাম এবং বাসায় এনে পড়তে শুরু করলাম আমি পড়তেই আছে থামিনি এবং আমার কাছে খুব চমৎকার লাগলো সে প্রথমে শুরু করেছে ক্যাথারিন তার নিজের গল্প দিয়ে এভাবে গল্প করছেন যে আমি তিনি তখন কানাডার টরেন্টোতে ছিলেন এমনি তিনি অরিজিনাল হলেন অস্ট্রেলিয়ার জি কিন্তু কানাডার টরেন্টোতে তিনি পড়ালেখা করার জন্য গিয়েছেন সেখানে তিনি গিয়ে একদিন সংবাদ দেখছেন নিউজ দেখছেন টিভিতে সেখানে নিউজে দেখানো হচ্ছে যে তুরস্কের মহিলারা আবার হিজাবের দিকে ফিরে আসছে এই জিনিসগুলোর কারণ আমরা জানি যে করার নামে ইসলামের চিহ্নগুলোকে চিহ্ন গুলো তুলে দেওয়ার চেষ্টা করেছে আজানকে অনুবাদ করে দেওয়ার চেষ্টা করলো আরবি পরিবর্তন করে ফেলেছে হিজাব নিষিদ্ধ হয়েছে ইত্যাদি ইত্যাদি তা এখন ওই স্টোরিটাতে নিউজে দেখাচ্ছে যে আবার মহিলারা হিজাবের দিকে আসছে এটা দেখে তিনি খুব রেগে গেলেন ক্যাথারিন খুব রেগে গেলেন যে কারণ তিনি বলেন যে আমি মনে করি মনে প্রাণে বিশ্বাস করি যে হিজাব ইজ এ সিম্বল অপারেশন অফমেন বাই ইসলাম হিজাব এটা হচ্ছে মহিলাদেরকে নির্যাতনের একটা পথিক মহিলারা যে স্বাধীন নয় পরাধীন এটার একটা পথিক হলো হিজাব আর আমি একটা ফেমিনিস্ট নারীবাদী আন্দোলনে বিশ্বাসী একজন মহিলা হওয়ার কারণে এই সংবাদটি দেখে টিভিতে তিনি বলেন এখানে মধ্যখানে অনেক ঘটনা ঘটে গেছে আয়নার দিকে আমি আয়নায় ডাকিয়ে দেখলাম যে এই ক্যাথরিন কয়েক বছর আগে তুরস্কের মহিলাদের উপর যে রাগ করেছিলাম হেজাব কারণে সেই তুরস্কের মহিলা আর এই মধ্যে সেটা কি করে হলো তিনি বলেন যে যেই মহিলা ফেমিনিস্ট আবার নারীবাদী হওয়ার কারণে তিনি খুব বেশি আবেগী ছিলেন এবং অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন যে তুরস্কের মহিলারা কেন আবার হিজাবে ফিরে আসছে এটার জন্য কিন্তু যে কেতরিনকে আমি এখন আয়নায় দেখছি সেটা তো সেই করার সময় ইসলামের বই লেখা করতে লাগলাম দেখলাম ধীরে ধীরে ইসলাম আমাকে জাদু করছে বইটি অনলাইনে পাওয়া যায় বইটি কিনাও যায় এই বইটি আছে বড় আকারের বই আমি বইটার ঘটনাই বলছিলাম ওখানে তিনি যেভাবে ওনার বিস্তারিত ভাবে পড়তে হলে তার বইটা পড়তে হবে বইটা পড়তে হবে এবং এটা লেখেছে ক্যাথারিন বালো একজন মহিলা তো তিনি বলছেন যে আমি ইসলামের বিভিন্ন বই পড়ার পরে ধীরে ধীরে আমি ইসলামের প্রতি দুর্বল হয়ে পড়ছি আমার অন্তরে ইসলাম প্রবেশ করে গেছে তবে এখনো হিজাব আমার বুঝে আসে নেই মাস্টার্স ডিগ্রি শেষ হয়ে গেছে হিজাব পড়তে হবে এই আমি মুসলমান হচ্ছি না জি কিন্তু আমি যখন পিএইচডি নিলাম পিএইচডিতে ভর্তি হলাম তখন দেখলাম না হিজাব হিজাবটা আমার বুঝে এসে গেছে এটা দরকার এবং প্রয়োজনীয়তা এখন আমি মুসলমান হয়ে হিজাব পড়া শুরু করলাম শুধু হিজাব নয় যে আমার ইসলাম আমার পিএইচডি থিসিস শিরোনাম পর্যন্ত চেঞ্জ করে দিয়েছে পিএইচডি থিসিস যেটা আমি লিখছিলাম অন্য বিষয়ে লিখছিলাম কিন্তু পরে আমি হিজাবের উপর লিখব লিখবো এবং গবেষণা করব এবং মুসলিম বিভিন্ন দেশে ওইটার উপর আমি প্র্যাকটিক্যাল স্টাডি করব তো এই জন্য তিনি এই বইটা রচনা করছেন এবং এই বইটাকে তিনি পরবর্তীতে যেটা থিসিস করেছেন যেটা উপর পিএইচডি ডিগ্রি অর্জন করছেন এবং অনেক ঝপঝামাক মোকাবেলা করতে হয়েছে অনেক হাসির পাত্র হয়েছে বন্ধু বান্ধবের মালিক যে আল্লাহ এবং কিভাবে পরিবর্তন করে এবং এই মহিলাটা হওয়ার পরেও যে হিজাবের বিরুদ্ধে এত তুখ ছিল সেই মহিলার মাথায় কি কিভাবে এই বিভিন্ন এটা নিয়ে যে বিতর্ক হয় মুসলমানদের পক্ষে বিভিন্ন টিভি টক শোতে কথা বলার জন্য যিনি যান তিনি হলেন ক্যাথারিনে ছিল এখন তিনি হচ্ছেন স্পোক ওমেন হিজাবের পক্ষে কথা বলার জন্য তিনি অপ্রয়োজনীয় মনে করে পশ্চাৎপদ মনে করে আধুনিকতা পরিপন্থী মনে করে হাজারো নারীকে আপনি পাবেন দেশে বিদেশে বিভিন্ন জায়গায় সব আছে এবং কি এইটা এখন বেশি প্রসার লাভ করছে অনেকে কিন্তু এখানে আমাদের কাছে যে বিষয়টি স্পষ্ট হয় যে আল্লাহ চাইলে অমুসলিম কি ইসলামের পক্ষে কিভাবে কাজ করা এবং আল্লাহ দিন করেছেন এবং এটাকে আল্লাহ হেফাজত তার প্রমাণ জায়গায় জায়গায় অমুসলিমরা এখন ইসলামের পক্ষে কথা বলছে ইসলামের একটা শক্তি এবং ইসলামের একটা প্রভাব এটার একটা প্রমাণ তবে দুর্ভাগ্য হলো যারা ইসলামকে পেয়েও ইসলামকে বুঝার চেষ্টা করছেন না তাদের এই ঘটনাগুলো এই বইগুলো পড়লে তারা আবার নতুন করে চিন্তা করতে পারবেন পরিচিত যারা কথা বলছেন তাদেরকে দেওয়ার জন্য চিন্তার খোরাক হিসাবে তিনি বইটা গিফট দিতে পারেন বা এখন যেহেতু আমাজনে আছে বলছেন আমাজন থেকে ডাউনলোড করে নিতে পারে আমার মনে হয় এটা খুব গুরুত্বপূর্ণের জন্য গুরুত্বপূর্ণ কাজ বিশেষ করে এই সময় অনেক সন্দেহ থেকে মুক্ত করা যায় ইসলামকে সেই কাজগুলি আমরা এখন জানতে ইসলামিক এডুকেশন কিভাবে ওখানে করা কি সুযোগ আছে বা কিভাবে করে সেভাবে যদি আমাদের কিছু ধারণা দিতেন এই ব্যাপারে আমি যে ধারণাটা দিতে চাই সেটা হলো আমরা আমাদের ইসলামিক সেন্টারে উইকেন্ড এবং উইক ডেজ গুলোতে অর্থাৎ স্কুলে যাওয়া জন্য বিশেষত। তখন উইকডেজে বাচ্চারা শেষ করে যখন ঘরে আসে তখন বিকেল বেলায় আমরা উইক ডেজ বা ইভিনিং মাদ্রাসা করে থাকি অর্থাৎ বিকালবেলায় এসে তারা ইসলামিক সেন্টারে আসবে সেখানে ইসলাম সম্পর্কে শিক্ষা অর্জন করবে এটাকে ইভিনিং মাদ্রাসা বলিনিং মাদ্রাসা এবং অন্যান্য মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আমরা আরো বিস্তারিত জানবো ইনশাল্লাহ দর্শক বিন্দু আমরা আলোচনা করছিলাম মোহতারাম শাহে মাহমুদুল হাসানের কাছ থেকে আমরা শুনছিলাম যে কিভাবে শিক্ষা ব্যবস্থা আছে ওখানে এবং আমরা তার কাছে বাকি আলোচনা শুনবো তার আগে আমরা একটি বিরতি আছি বিরতির ফল আমরা আবার ফিরে আসবো ততক্ষণ আমাদের সাথে থাকুন আমি মতিউর রহমান শেখ মতিউর রহমান কি কি করলে আল্লাহ পাক রাজি হবেন দেখুন ইসলামের স্তম্ভ দেখুন ইসলামের ঘুটি সমূহবার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 शनिवार रे चाय पुन समचारकाल साढ़ नटदेशेे बीटी बांगलाय आल्लासंत्टि মানুষ তো আদম সন্তান বিন আব্বাস মুজফার বিন মহসিদ আক্রমুজাম বিন আব্দালাম ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর হুসেনের উপস্থাপনায়না করার করে জানুন কিভাবে আমাদের ছোট বড় পাপ বয়ে আনে আমাদের অকল্যাণ দেখুন পাপের অশুভ পরিণতি পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় সেটা শুনছিলাম আমরা তার কাছে মহতারা আমাদেরকে যদি আরো বিস্তারিত জানাতেন যে আমরা প্রত্যেকটা ইউকে প্রতিটি মসজিদ বা ইসলামিক সেন্টার জি মুসলমানদের মধ্যে ইসলামের বেসিক নলেজগুলো দেওয়ার জন্য স্টুডেন্টদের জন্য যেই প্রকল্প বা যেই কোর্সগুলো থাকে সেটা হলো ইভিনিং মাদ্রাসা অর্থাৎ স্কুল থেকে ফিরে এসে বাচ্চারা অর্থাৎ স্টেট স্কুল বা যে সেকুলার স্কুলগুলো আছে সেখানে তারা পড়ালেখা করতে হবে প্রায় তিনটা থেকে চারটার ভিতরে তারা বাসায় ফিরে আসে এরপর পাঁচটা থেকে সাতটা পর্যন্ত এই দুই ঘন্টা ইভিনিং মাদ্রাসা হয় সেখানে বাচ্চারা তারা মৌলিক ইসলাম সম্পর্কে পড়ে ইসলামিক স্টাডিজ পড়ে কোরআন শিখে কোরআনের অর্থ শিখে দোয়া ইত্যাদি শিখে একজন মুসলমান হিসেবে স্যাটারডে এবং সানডে বন্ধ থাকে শনি রবিবার এই উইকেন্ড মাদ্রাসা হয় উইকেন্ডে যেহেতু স্কুলে যেতে হয় না তখন বাচ্চারা মাদ্রাসায় আসে দশটা থেকে একটা পর্যন্ত অথবা আরেকটু বেশি এই সময় তারা মাদ্রাসাগুলোতে আসে এরকম পুরো ইউকের বিভিন্ন জায়গায় প্রত্যেকটি মসজিদের মধ্যে ইসলামিক ইসলামের শিক্ষাগুলো দেওয়া হয় এটা হচ্ছে এবং ব্রিটিশ নিয়ম অনুযায়ী যে কেউ এগুলোকে ফেইথ স্কুল বলা হয় ধর্মভিত্তিক স্কুল এটা খ্রিস্টানদেরও আছে জুইশ যারা ইহুদি তাদের আছে মুসলমানদেরও আছে তো এই ফেইথ স্কুলগুলো পরিপূর্ণ কারিকুলাম পড়াতে হবে অর্থাৎ ব্রিটিশ নিয়ম অনুযায়ী বলা হয় এটা করতে হবে এবং পাশাপাশি ইসলামিক বই কিতাবগুলোকে পড়ানো হয় এবং আলেম বানানো হয় এই জন্য ছেলেদেরও মাদ্রাসা আছে মেয়েদের মাদ্রাসা আছে বিশেষত ইন্ডিয়ার যে গুজরাট আছে গুজরাটের মুসলমানরা খুব বড় ভূমিকা পালন করছে এই ক্ষেত্রে ইন্ডিয়ার গুজরাটের যারা আছে লন্ডনে বা ইউকেতে তারা খুব ব্যবসায়ী এবং সচ্ছল এবং ধার্মিক এবং তারা বড় বড় প্রতিষ্ঠান উদারভাবে করেছে বিশেষ করে ইসলামিক স্কুল কারণ এই সব স্কুলগুলো তো গভর্নমেন্ট কোনো ফান্ড পায় না কিন্তু গভর্নমেন্ট সুপারভাইজ করে ওখানে প্রতি বছর কিংবা দু এক বছর পর পরেই অফ স্টেট একটা সুপারভিশন ইন্সপেকশন হয় যেটা সরকারিভাবে দুই তিন দিন থেকে তারা পরীক্ষা করে যদি ওটাতে উত্তীর্ণ না হয় কিন্তু স্কুল বন্ধ হয়ে যাবে স্কুলের মান ঠিক রাখত ব্রিটিশার্ড তাদেরকে মাদ্রাসাগুলো পরিচালনা করতে হয় তারা এইভাবেই করে যে হয়তো সকাল থেকে দুপুর পর্যন্ত তারা মাদ্রাসা এডুকেশন পড়ালো ইসলামিক দুপুর থেকে আরম্ভ করে তারা পড়ায় ইসলাম আপনি শুনলে খুশি হবেন মেয়েদের জন্য শুধু অনেক বড় প্রতিষ্ঠান গড়ে উঠছে সেখানে একটা বড় প্রতিষ্ঠান সবচেয়ে বড় প্রতিষ্ঠান শুধু মেয়েদের মাদ্রাসা সেটা লাঙ্কেস্টার একটা শহর আছে নর্থ অর্থাৎ উত্তর দিকে সেখানে অনেক বড় একটা বিল্ডিং এবং পুরো এরিয়া যেটা অক্সফোর্ড ইউনিভার্সিটির স্টাইল বিল্ডিংটা তৈরি করা অক্সফোর্ড ইউনিভার্সিটির যে বিল্ডিংয়ের স্টাইল এবং আর্কিটেকচার ওই অনুযায়ী ওই বিল্ডিংটা তৈরি করা হয়েছিল একসময় সেখানে রানী বাড়ি ছিল অথবা এরপরে রয়্যাল হসপিটাল ছিল সেটা সেটা একসময় বিক্রির জন্য যখন দেওয়া হয় তখন লোকাল মুসলমানরা গুজরাটের কিছু মুসলমান তারা সেটাকে কিনে নেয় তারপরে হচ্ছে এই জিনিসটা আমরা বলতেছি আলহামদুলিল্লাহ বিদেশে আমরা যেটা দেখছি আমাদের মুসলিম দেশেও কিন্তু আমরা সেটা বাস্তবায়ন করতে পারি কঠিন হয়ে যায় মেয়েদের জন্য আলাদা শিক্ষা মেয়েদের জন্য একটা যে একটা স্ট্যান্ডার্ড আছে এরকম একটা বিল্ডিং কিনে তারা এই মাদ্রাসা চালু করছে শুধু ইউকের মেয়েরা পড়ছে তা না ইউরোপের বিভিন্ন এটা সেকেন্ডারি লেভেল স্কুল আছে এবং কলেজও আছে সেখানে ও লেভেল এ লেভেল করা যায় পাশাপাশি আলিমা হওয়া যায় আলিমা সেখানে করে এইভাবেই কিন্তু মুসলমানরা তাদের চেষ্টা অব্যাহত রাখছে এটার প্রেক্ষিতে যে একটা গবেষণা পরিচালনা করা হয়েছে এখানে খ্রিস্টান এবং মুসলমানদের মধ্যে একটা তুলনা করা হয়েছে তুলনা হলো এই যে মুসলমানরা মুসলিম যারা আছে অভিভাবক তারা তাদের নেক্সট জেনারেশনের কাছে কতটুকু ধর্ম পৌঁছে দিতে পারছে আর খ্রিস্টানরা তাদের নেক্সট জেনারেশনের কাছে কতটুকু দিতে পারছে এটা একটা তুলনা তারা বুঝি সেখানে দেখা যাচ্ছে মুসলমানদেরকে বলছে সফল সেভেন্টি মুসলিম ফ্যামিলিতে তারা পরবর্তী জেনারেশনের কাছে ইসলামকে পৌঁছে দিতে পেরেছে ইসলামের মৌলিক জ্ঞানগুলো শিক্ষা দিতে পেরেছে এবং মুসলমান হিসেবে তাদেরকে গড়ে তোলার ক্ষেত্রে সাফল্য অর্জন করেছে এর বিপরীতে খ্রিস্টানদের মধ্যে বলা হয়েছে মাত্র টোয়েন্টি নাইন তারা তাদের পরবর্তী জেনারেশনকে খ্রিশ্চানিটি শিক্ষা দিতে পারছে অথবা ধর্মীয় মূল্যবোধ তাদের মধ্যে শিক্ষা দিতে পারছে এই গবেষণাটা করছে পিডাব্লিউ নামক একটি সংস্থা ইউএসের মুসলমান করছে এবং তারা নানা ভাবে এটা চেষ্টা করছে আমাদের দেশে মক্তব্য গুলো এখন অকার্যকর হয়ে গেছে জি সকাল আগে হতো এখন তেমন হয়তো শহর হচ্ছে না কারণ হচ্ছে আমাদের অনেক কেজি নাম দিয়ে কিছু প্রতিষ্ঠান তৈরি হয়েছে কেউ কেজি ওয়ান কেজি টু প্লে বিভিন্ন আধুনিক যে নাম দিয়ে ঢুকছে অনেক সময় দেখা যায় সৌদি এম্বাসির সামনে দাঁড়ানো ছিলাম এমন সময় এক সকালবেলা দাঁড়াতে হয় কারণ লাইন পাওয়া যায় না বিষয় নেবো এমন সময় দেখি এক মা তার বাচ্চাকে নিয়ে এসেছে এখানে একটা স্কলারস্টিকে মতো একটা স্কুল আছে ওখানে ঢোকাবে বা সামনেই বাচ্চাকে উঠাচ্ছে ঘুম থেকে ওখানে গাড়িতে উঠে নিয়ে আসছে এখন বাচ্চা ঘুম থেকে উঠাচ্ছে আমি চিন্তা করলাম যে এই বাচ্চা আমি কি আশা করতে পারি দুঃখজনক কিন্তু এটা সম্পূর্ণ শিক্ষিত পরিবারগুলো আছেন প্রফেশনাল মা বাবা আছে তারা কোনো ভাবে কোন রকম হয়তো একজনের আর এই মা বাবা আমরা যে কথাটা বলতে চাই সেটা হলো আপনি যদি আপনার ছেলেকে দিন না বুঝাতে পারেন আল্লাহর সাথে তাকে ঘনিষ্ঠক না করতে পারেন আপনাকে খুবই বেশি সাফর করতে হবে এই ছেলে মা বাবার মর্যাদা কিভাবে বুঝবে বিভিন্ন দেশে যে এই প্রবণতা আমাদের দেশে এখন শুরু হয়ে গেছে অথচ একসময় আমাদের সমাজ ব্যবস্থা ছিল সম্পূর্ণরূপে একটা কথা ছিল কিন্তু সেটা না করে নিজে মানে যারা ভালো পরিবারের সন্তান তারাই তাদের বাবা মাকে বয়স্ক পাঠিয়ে যে। মসজিদ পড়া লেখাটা হচ্ছে না স্কুলে পরে হোক বা স্কুলের আগে হোক যখনই হোক যদি এক ঘন্টা যদি প্রতিদিন মসজিদে ক্লাসেস হতো মসজিদ গুলো যদি তাহলে কিন্তু অনেক বেশি উপকার হতো মাসাল্লাহ আমরা গুরুত্বপূর্ণ জিনিস শুনছিলাম কিন্তু আর আজকে আর সুযোগ দিচ্ছেন আমরা ইনশাআল্লাহ অন্য সময় আপনার কাছ থেকে ইউকে এবং ইউরোপে বিশেষ করে দাওয়াতের যে ক্ষেত্র তৈরি হয়েছে তার এক প্রভাব কীভাবে পড়তে পারে সেটাও আমরা জানবো ইনশাআলা দর্শক আমরা মোহতারলাম শাক মাহমুদুল হাসানের কাছ থেকে শুনছিলাম কিভাবে ইউকেতে তারা তাঁরা দাওয়া দিচ্ছেন কীভাবে মুসলিমরা দাওয়াতের কাজে শিক্ষা ব্যবস্থা কিভাবে 77 সেভেন দেখিয়েছেন তিনি যে কিভাবে পিতা মাতা চাচ্ছেন যে তাদের সন্তানরা দিনের উপর বড়ো হোক আমাদের এর থেকে অনেক কিছু শিক্ষা নিয়ে আছে আমরা আরও ওনার কাছ থেকে শুনবো অন্য সময় আজকে আর আমাদের সময় খুলেছে আমরা চলে যাচ্ছি আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরাকাত डर जक आरिक बार्ता पृथ्वी सब चेस्सी वृद्धि पाधर्म ुपुख रूप प्रकाश कर पंचाश बचर व्यवधान चौत्री चुराशी पर्त सब चीज़ बृद्धि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 यूरोपे सब चेसि बृद्धि पाधर्म हम इसम पृथ्वी सब चीज़ बृद्धि लक्ष लक्ष मानुष के पृथ्वी ते इसम ग्रहण करते बाध्यरबार तरबारी शांति तरबी तरबारि सत्य एवं ज्ञान जाते आनव जर सकल समस्या समाधान पेश जेबी मानव समाज